আবু হুরাইরা রাজে আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করে সে যেন কাপড়ের দু প্রান্ত বিপরীত পাশে রাখে